শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত সিঁথির ব্রাহ্ম সমাজে শ্রী রামকৃষ্ণ পরিচ্ছেদ অক্টোবর খ্রিস্টাব্দ শ্রীরামকৃষ্ণ বেদে ব্রহ্মজ্ঞানীর নানা রকম অবস্থা বর্ণনা আছে জ্ঞান পথ বড় কঠিন পথ বিষয় বুদ্ধির কামিনী কাঞ্চনে আসক্তির লেশমাত্র থাকলে জ্ঞান হয় না এ পথ কলিযুগের পক্ষে নয় এই সম্বন্ধে বেদে সপ্তভূমির কথা আছে এই সাত ভূমি মনের স্থান মন যখন সংসারে থাকে তখন লিঙ্গ গুজ্জ নাভি মনের বাসস্থান মনের তখন ঊর্ধ্বদৃষ্টি থাকে না কেবল কামিনী কাঞ্চনে মন থাকে মনের চতুর্থ ভূমি হৃদয় তখন প্রথম চৈতন্য হয়েছে আর চারদিকে জ্যোতির দর্শন হয় তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে অবাক হয়ে বলে একই একই তখন আর নিচের দিকে অর্থাৎ সংসারের দিকে মন যায় না মনের পঞ্চম ভূমি কণ্ঠ মন যার কণ্ঠে উঠেছে তার অবিদ্যা অজ্ঞান সব গিয়ে ঈশ্বরীয় কথা বই অন্য কোন কথা শুনতে বা বলতে ভালো লাগে না যদি কেউ অন্য কথা বলে সেখান থেকে উঠে যায় মনের ষষ্ঠ ভূমি কপাল মন সেখানে গেলে অহর্ণিশ ঈশ্বরীয় রূপ দর্শন হয় তখনও একটু আমি থাকে সে ব্যক্তি সেই নিরুপম রূপ দর্শন করে উন্মত্ত হয়ে সেই রূপকে স্পর্শ আর আলিঙ্গন করতে যায় কিন্তু পারে না যেমন লণ্ঠনের ভিতর আলো আছে মনে হয় এই আলো ছুলাম ছুলাম, কিন্তু কাঁচ ব্যবধান আছে বলে ছুঁতে পারা যায় না শিরদেশ সপ্তম ভূমি সেখানে মন গেলে সমাধি হয় ও ব্রহ্মজ্ঞানীর মধ্যে ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয় কিন্তু সেই অবস্থায় শরীর অধিক দিন থাকে না সর্বদা বেহুস কিছু খেতে পারে না মুখে দুধ দিলে গড়িয়ে যায় এই ভূমিতে একুশ দিনে মৃত্যু এই ব্রহ্মজ্ঞানীর অবস্থা তোমাদের ভক্তিপথ ভক্তিপথ খুব ভালো আর সহজ আমায় একজন বলেছিল মহাশয় আমাকে সমাধিটা শিখিয়ে দিতে পারেন সমাধি হলে সব কর্ম ত্যাগ হয়ে যায় পূজা জপাদি কর্ম বিষয় কর্ম সব ত্যাগ হয় প্রথমে কর্মের বড় হৈচ থাকে যত ঈশ্বরের দিকে এগুবে ততই কর্মের আড়ম্বর কমে এমন এমনকি তাঁর নামগুণগান পর্যন্ত বন্ধ হয়ে যায় শিবনাথের প্রতি ঠাকুর বলিতেছেন जतक्षण तुम सभाय आसनी तुम्हारे नाम गुण कथा जुम्मी कमार दर्शनते ही आनंद तक लोके शिवनाथ बाबू एस तुम्हार विषय अन्न सब कथा बन्ध हो जाएार पर गंगा चले तर्पण करते गेखी যে হাতের আঙুলের ভিতর দিয়ে জল গোলে পড়ে যাচ্ছে তখন হলধারীকে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলাম দাদা এ কি হল হলধারী বললে একে গলিত হস্ত বলে ঈশ্বর দর্শনের পর তর্পণাদি কর্ম থাকে না সংকীর্তনে প্রথমে বলে নিতাই আমার মাতা হাতি, নিতাই আমার মাতা হাতি। ভাব গাড়ো হলে শুধু বলে হাতি হাতি তারপর কেবল হাতি এই কথাটি মুখে থাকে শেষে হা বলতে বলতে ভাব সমাধি হয় তখন সে ব্যক্তি এতক্ষণ কীর্তন করছিল চুপ হয়ে যায় যেমন ব্রাহ্মণ ভোজনে প্রথমে খুব হইচই যখন সকলে পাতা সম্মুখে করে বসলে তখন অনেক হইচই কমে গেল কেবল লুচিয়ান লুচিয়ান শব্দ হতে লাগল। পর যখন লুচি তরকারি খেতে আরম্ভ করে তখন বারোয়ানা শব্দ কমে গেছে যখন দই এলো তখন সুপ সুপ শব্দ নাই বললেও হয় খাবার পর নিদ্রা তখন সব চুপ তাই বলছি প্রথম প্রথম কর্মের খুব হইচই থাকে ঈশ্বরের পথে যত এগুবে ততই কর্ম কমবে শেষে কর্ম ত্যাগ আর সমাধি গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয় দশ মাসে কর্ম প্রায় করতে হয় না ছেলে হলে একেবারে কর্মত্যাগ মা ছেলেটি নিয়ে কেবল নাড়াচাড়া করে ঘরকন্যার কাজ শাশুড়ি ননদ যা এরা সব করে সমাধিস্থ হবার পর প্রায় শরীর থাকে না কারু কারু লোক শিক্ষার জন্য শরীর থাকে যেমন নারদাদীর। আর চৈতন্যদেবের মতো অবতারদের কূপ খোঁড়া হয়ে গেলে কেহ কেহ ঝুড়ি কোদাল বিদায় করে দেয় কেউ কেউ রেখে দেয় ভাবে যদি পাড়ার কারোর দরকার হয় এরূপ মহাপুরুষ জীবের দুঃখে কাতর এরা স্বার্থপর নয় যে আপনাদের জ্ঞান হলেই হলো স্বার্থপর লোকের কথা তো জানো এখানে মোত বললে মুদবে না পাঁচে তোমার উপকার হয় সকলের হাস্য এক পয়সার সন্দেশ দোকান থেকে আনতে দিলে চুষে চুষে এনে দেয় সকলের হাস্য কিন্তু শক্তি বিশেষ সামান্য আধার লোক শিক্ষা দিতে ভয় করে হাবাতে কাট নিজে একরকম করে ভেসে যায় কিন্তু একটা পাখি এসে বসলে ডুবে যায় কিন্তু নারদাদি বাহাদুরি কাঠ এ কাঠ নিজেও ভেসে যায় আবার উপরে কত মানুষ গরু হাতি পর্যন্ত নিয়ে যেতে পারে